আমিটারে যে কিভাবে যুক্ত ছিলাম কথাটা যুক্ত ছিলাম ছিলাম এই জন্য বলছি যে আমি এখন নেই এবং সব নেই সেই জন্যই কাজে যে আলোচনাটা করব সেটা অনেকটা বিগত ব্যাপার নিয়ে আলোচনা করা এবং অনেক সময় তো প্লেজেন্ট নাও হতে পারে তারপরে আর একটা দিক আছে তার যে এই আলোচনা করতে গিয়ে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যেটা যে সম্বন্ধে আমার আস্থা বর্তমানে নেই কিংবা আমি সেই বিষয়ের কোনো প্রয়োজন আছে বলে সেটাও মনে করছি না কাজে যে বিষয়ের সম্বন্ধে আস্থা নেই কিংবা প্রয়োজনীয়তা অনুভব করছি না সেইটা নিয়ে আলোচনা করতে একটু অসুবিধা লাগছে কারণ তার কারণ আলোচনা তখনই করা যায় যার সম্বন্ধে একটা ইনভলভমেন্ট থাকে যে কোনো কারণে হোক ইনভলভে কথা বলা এবং কিছুটা পিড়া বলতে পারেন এবং আর বাকিটা হবে ধরুন একেবারেই এই আর মতন কিছুটা যার সঙ্গে ভবিষ্যৎ যে কোনো কাজ হবে কিংবা এর থেকে কেউ উপকৃত হবে কিংবা আমার কোনো লাভ ক্ষতি হবে এটা আমি কিন্তু কখনো ভাবছি না এবং আমার মনে হয় তাতে কারো কোনো কিছু লাভ হবে না তবে আপনারা সেটা রাখছেন ওই যে কবে কী হয়েছিল কবে তার সঙ্গে যুক্ত ছিলাম কীভাবে যুক্ত ছিলাম তার হয়তো কোনো কিছু কিছু আপনাদের কাজে লাগতে পারে সেই কাজে ব্যাকগ্রাউন্ডটা আমি বলে দিলাম নাটকে আসাটা আমার ছেলেবেলায় কোনো ইয়ে ছিল না কারণ নাটক সম্বন্ধে আমার কোনো দিন কোনো আগ্রহ বিশেষ ছিল না স্টেজ সংক্রান্ত ব্যাপারে। অর্থাৎ পারফরমেন্স ইন জেনারেল আমার একটা কিছুটা আগ্রহ ছিল সেটা একটু ব্যাকগ্রাউন্ড বলে দেয় বলতে গেলে অর্থাৎ পারফর্ম করার একটা ব্যাপার নানাভাবেই যে কোনোভাবেই হোক ছেলেবেলা এক ধরনের ছিল যে আমার স্যাড অনে ছিল আমি সেট অপকে কাকে বলে আমি জানতাম না কিন্তু আমরা ছেলেবেলা এটা নিজেরাই পার করেছি না কি কারোর কাছ থেকে শিখেছি আমার বলতে পারবো না কিন্তু আমার খুবই আমার তখন বয়স কত দশ এগারো বছর বয়স এই রকম মনে হবে যদি মনে আছে সেই বয়সে আমি এই গল্প তৈরি করতাম অনেক সময় ভিকিরি এসে নানা কাহিনী বলে যেত অনেক সময় অনেক লোক আছে যে সমস্ত যে মানে ঠাকুমারা যেভাবে এই সমস্ত রূপকথার গল্প করতো কিংবা এমনি অনেক গল্পটপ বলতো যার মধ্যে একটা ইয়ে থাকত আর কি বেশ আমার আশপাশের পরিচিত অনেক লোক তার বীরত্ব ইয়ে কিংবা তার দুঃখের কথা এই সমস্ত কি থাকত তা সেইগুলো আমাদের মাঝে মাঝে স্টোরি এলিমেন্ট হিসেবে আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং লাগত আমার ছেলেবেলায় সেসব মনে হতো যে এইগুলো বেশ যদি আমি দেখানো যায় বেশ ভালো হতো তখন আমি পেপার কেটে ওই ফিগার তৈরি করতাম তো তো এইরকম একটা মনে আছে আমার আমাদের এই সময় একটা ওই এই ছেলেবেলার থেকে আমরা শুনতাম একটি ভিকেরি আসত এসে একটা গান গাইত ভিক্ষা চাইত এবং গান গাইত গানটা গানের বিষয়বস্তু এই ছিল যে সেইখানে একটি ছেলে খুব দুঃসাহসিক ছেলে অ্যাডভেঞ্চার ভালোবাসতো সে কথায় কথায় জঙ্গলে চলে যেত কিংবা হারিয়ে যাওয়ার ইয়ে আর তার মা তার পিছনে পিছনে ঘুরে বেড়াতো এবং তাকে বারণ বাবা ওইদিকে যাস না এইদিকে এই জলের দিকে যাবি না ডুবে মরবি জঙ্গলে যাবি না খাবে কিন্তু ছেলে এই কথা শুনতো না সে কীরকম একটা প্রকৃতিতে যেন তাকে টানতো এবং জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে জলে জলে সাঁতার কাটছে এইরকম সব করতো মানে দুঃসাহসিক কাজ করাটা অ্যাঁ তেমনি সেই মা এসব কাহিনী বলছে কিন্তু সে মায়ের মাকে লুকিয়ে সে জঙ্গলে চলে গেছে এবং গিয়ে সত্যি সত্যি বাঘের সাক্ষাৎ পেয়েছে এবং সেই বাগের সঙ্গে সে কী করে সামনে যখন হয়ে তখন তাকে লড়তে হবে সে এমনি পালিয়ে আসতে পারে না কাজে লড়ে মরাটাই ভালো সেই জন্য সে ডান্ডা ফান্ডা নিয়ে সে বাঘের সঙ্গে ইয়ে হয়ে গেল লড়ে গেল এমনি ছকটা এইভাবে আর কি ডিটেইলে আছে তখন অনেকটা ডিটেইল ছিল আর এখন মনে নেই আমার তো সেই সময় সেই গানটা সেই লোক গাইতো গানের ইয়েটা ছিল যে মনাই যাইও না জঙ্গলের ধারে বাগে খাইব তোমার সুরটা মনে নেই আমি মনে করতে পারছি না তো সে সুরটা খুব একটা না মনাই যাইও না জঙ্গলের ধারে বাগে খাইব সুর করে করেই গাইতো সুরটা গ্রামীণ সুর আমাদের দেশে লাচারই বলে মানে এক ধরনের হ্যাকিড সুর তার মধ্যে সুর বৈচিত্র কিছু থাকতো না কিন্তু স্টোরি এলিমেন্টটা বেশি থাকতো আমি ছিলাম তখন এই আমার মামার বাড়িতে জায়গা ছিল একদিকে ধানের ইয়ে গোলা আর একটা ফাঁকা জায়গা ওইখানে আমার স্টোপ্লে করার জায়গা ছিল আমি একটা ধুতি টাঙিয়ে একদিকে নিয়ে লন্ঠন বা আলো একটা নিয়ে আর ওই কাট বানিয়ে নিতাম তলায় কাঠি দিয়ে সেই তার মধ্যে বুড়ো মা তাকে সে ছেলেকে খুঁজে বেড়াচ্ছে আর ইয়ে ওই গানগুলো গান গিয়ে গিয়ে কিন্তু এগুলো দেখাতাম আমার মনাই চললো জঙ্গলের দিকে সে আস্তে আস্তে জঙ্গলটা এগিয়ে এলো মনাই জঙ্গলের ভিতরে ঢুকলো ঘুরে ঘুর মানে ঘুরে বেড়াচ্ছে মাঝে মাঝে পাখি উড়ে যাচ্ছে সেগুলো ছুঁড়ে ছুঁড়ে দিতাম পাখি বানিয়ে ছুড়ে দিতাম টোকা দিয়ে দিয়ে পাখি উড়ে চলে গেল এই সময় হঠাৎ শক্তি সত্যি বাঘ ডাকলো বাঘের ডাকার টাক টাক দিয়ে তারপর বাঘ সামনাসামনি এসে গেলো বাঘের সঙ্গে অনেকক্ষণ লড়াই হলো তৎকালীন ই অনুযায়ী যেরকম বুদ্ধি আরকি যেরকম ইয়ে সেই অনুযায়ী এবং বাঘ মা এসে সেই মৃত ইয়ে কে তারপরে মাথা চাপড়ে না এই মানে ট্রাজিডি আর কি হচ্ছে তখন সবটাই একা করতে সবটা একা সমস্ত এইটা যদি বলা যায় তো এটা আমার সূত্রপাত এটা হচ্ছে ভিজুয়াল দিক যেটা পারফরমেন্সের দিক এটা কিন্তু এর সঙ্গে স্টেজের তো কোনো সম্পর্ক নেই এখানে স্টেজে আমরা কিছু দেখিনি আচ্ছা এই গ্রাম দেশে এটা কিন্তু গ্রাম আর গ্রামে এই সমস্ত স্টেজের কোনো সময়ে নেই সিনেমা আসেনি এই রকম আমরা যা দেখতাম সেটা কখনো সার্কাস দেখতাম মেলা দেখতাম এই দেখার মধ্যে কিন্তু এইসব থিয়েটার থিয়েটার এই সমস্ত কখনো আমরা দেখিও সেটা মেয়েদের নাচ না যেকোনো সময় যেকোনো উৎসবে যেকোনো আনন্দের সময় সে মেয়েরা নাচত এটা একেবারেই মেয়েদের মধ্যে সীমাবদ্ধ এবং তুমি জানো কি জানি না যে বাংলাদেশে কিন্তু নাচ নেই পরবর্তীকালে সদয় দত্ত যে সমস্ত নাচের প্রবর্তন করেছেন বলা যেতে পারে এগুলো এইগুলো ঠিক আমাদের নাচ নয় কারণ বাঙালি সমাজে নাচ নেই কিন্তু গান প্রচন্ড গান মানে প্রচুর পরিমাণে গানের ভ্যারাইটি আছে কিন্তু নাচ জিনিসটা বাঙালি ইয়েতে নেই ওই মাত্র নাচ আছে যেটা খুব স্বতঃস্ফূর্তভাবে মেয়েরা নাচে তাকে বলে ধামাই সেটা সিলেটেই মেয়ে ইংলিশ বাবা সেটা নেচে নেচে বলা হয় সেটা কিছু নেই ঘুরে ঘুরে নাচা হয় এটা ঠিক না স্টেপিং নয় এবং জারির বিষয়বস্তু হচ্ছে মর এই ময়মনসিংহ অঞ্চলে বেশি চলে কাজে এটাও ঠিক নাচ বলা ঠিক না আর নাচ কোথায় পশ্চিমবঙ্গে এসে কিছু নাচ পাওয়া যাচ্ছে সে নাচ কিন্তু আদিবাসীদের এবং আর বিশেষ করে যেটা ছিল গুরুস্ত যেটা এই রায় বেসেটাই বেশি কার্যক্রম তো ডাকাত এটাকে ইয়ে করা হয়েছে ডাকাত সেইগুলো হচ্ছে পরবর্তীকালে নাচের ইয়েতে নিয়ে রঘুর সদ্য উদ্দেশ্যে সেইগুলোকে সংগ্রহ করেছিলেন এবং চর্চাও এবং তাই নিয়ে ব্রত্যাচারী আজকাল এই করছে কাজে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না কিন্তু ধামাই কিন্তু ধামাই মেয়েদের ছাড়া ছেলেদের মধ্যে এটা প্রচলিত নয় আমাদের মধ্যে যেটা দেখতাম তা বলিষ্ঠ একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে মধ্যে একটা ইয়ে আছে কিন্তু অত নয় গানের তার মধ্যে ফিজিক্যাল অ্যাকশান কিছু আছে এবং খুব বলিষ্ঠ বাইচ হতো বাইচের মধ্যে বাইচ মানে হতো কাজে তার মধ্যে গানটাই খুব প্রধান ভীষণ এবং ড্রামা আছে কারণ কম্পিটিশন এত বড় হচ্ছে তার মারামারি রক্তারক্তিকাণ্ড হতো কাজে তাতে একটাই আসে কিন্তু গানটা হনটিক গান গান যেহেতু আগেই বলেছি খুব প্রাচুর্য গানে গানটা আমাদের ছেলেবেলার থেকেই কিন্তু একেবারে বাচ্চা বয়স থেকে আমাদের প্রায় রক্তের ভর্তি ছিল এবং সুফি প্রধান জায়গা অর্থাৎ মুসলিমরা ওই চট্টগ্রাম থেকে ওই দিকে গেল ওই দিক দিয়ে যারা তারা কিন্তু প্রথম সুফি তারা মারিফতি গান সমস্ত তার সঙ্গে আমাদের বৈষ্ণব মানবতা প্রায় একসঙ্গে মিলে যাচ্ছে বা উদার ইয়ে উদার নৈতিক ইয়েটাউলদের নিয়েছে নিয়ে তো বাউলটা হয়েছে এই বাউলের যে পুরো কারটা তৈরি হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে কাজে বাউল ধর্মী যে সমস্ত গান হয় সেটা কিন্তু ওই অঞ্চলে গায় সংসারী লোকেরা গায় এখানে বাউল যারা একটা কার্ট বা একটা সম্প্রদায় তারা কিন্তু সংসার থেকে বাইরে তারা আঁকড়াতে থাকে আলাদাভাবে গানটা তাদের উপাসনা এটা তাদের সাধনা এইভাবে করে ওখানে কিন্তু সেটা নয় বাউলা বাউলা বলা হয় বাউলা অর্থে মিন করে বাউল ধর্ম বাউলের কথাবার্তা বা বাউল ভাবধারা নিয়ে যে গান তার মধ্যে আপনি বৈষ্ণব কথা রাধাকৃষ্ণ যেমন আছে আবার কোথায় আপনি দেখবেন ইসলামিক সমস্ত কথাবার্তাও আছে এটা ফিউশন আছে এই সমস্ত দুপুর কালচারের কাজেই ওই জিনিসগুলো আমাদের গানের মধ্যে থাকে দর্শন থাকে ভাটিয়ালির মধ্যে যেমন একক গান যখন থাকে তখন দর্শন তার মধ্যে বেশি থাকে যুক্তভাবে যখন যখন গায় তখন প্রেমের গান বেশি থাকে আর অন্যান্য কিছু কিছু গান আছে যারা অন্য সময় এগুলো যখন চাষিরা সাধারণত ফ্রি থাকে তখন দলবেদে যে সমস্ত গান গায় তাল দিয়ে যে সমস্ত গায় তখন তারা বাউলাও গায় এ প্রেমের গানও গায় বা যে সমস্ত গান গায় কারণ তার মধ্যে কিছু কাজে এই সমস্ত গান ব্যাকগ্রাউন্ড আমাদের ছিল ভিজুয়াল আর্ট খুব একটা কিছু ছিল না ভিজুয়াল আর্টের আরেকটা জিনিস ছিল যেটা আমাদের খুব ছেলেবেলায় আমার উপর ভীষণ ছায়াপাত ভীষণ ইয়ে ফেলেছিল আর ইম্প্রেশন সেটা হচ্ছে আমি স্কুলে বাচ্চা বয়সে যখন যেতাম তখন আমাদের অঞ্চলে এটা নৌকা পূজা হয় নৌকা পূজা মানে এই চার পাঁচ তলা যত রকমের দেবতা আছে সমস্ত দেবতা সাজানো হয় দেবতার পরে সমস্ত প্রেত ভূত প্রেত পর্যন্ত গিয়ে আমরা আমি একটু বানাতে শুরু করতাম না না এটা মাটিতেই একটা নৌকা বানানো হলো নৌকার সেই একটা বিরাট ব্যবহার করা হলো সেই নৌকার মধ্যে দুর্গা প্রতিমার থেকে শুরু করে যত রকমের মানে অবতার আছে সে কলকি অবতার আছে অবতার প্লাস এটা একবার এটা মানতের ব্যাপার এটা জীবনে আমি একবারই দেখেছি এটা কারো কেউ মানত করেছিল আমার কোন কারণে যে আমার আমি নৌকা পূজা করবো নৌকা পূজাটা আমি জীবনে আর কোথাও দেখিনি এই প্রথমে একবারই দেখলাম যে বাড়িতে শুরু করলে এত বছর কত বছর আমি জানি না কিন্তু নিয়ম আছে যে এত বছর পরে যেতে হবে একটা মিনিমাম আমাদের মানে আমার মামার বাড়ি এটা কিন্তু বাধা ছিল এবং আমি ছেলেবেলায় অন্তঃপক্ষে দুবার দেখেছি আমাদের সময় শেষ হয়ে গেল এবং এই দুর্গাপূজার কিন্তু এক বাড়িতে পুজো হতো এই বাড়ির মানব ছিল এই বাড়ির দায় দায়িত্ব সবকিছু এই কিন্তু সমস্ত গ্রাম পার্টিসিপেট করত এবং তাতে সমস্ত লোকের খুব সহজ অধিকার ছিল তারা সমস্ত নৈপদ্য নিয়ে আসতো সবাই দিত সবাই পার্টিসিপেট করতো এবং যখন গ্রামে ভাসানের দিন যখন জড়ো হতো অনেক গ্রাম থেকে হার্ডলি আটটি কি দশটি প্রতিমা আসত এবং মেলা হতো সমস্ত রাত ধরে মেলা হতো সেটা একটা বিরাট ফিলিং ব্যাপার ছিল ভীষণ অতি সুন্দর সত্যিকারের কিন্তু সুন্দর ব্যাপার ছিল এইরকম একটা যে এখন যেটা কদর্য ব্যাপার হয় মাইক লাগিয়ে মানে কদর্য নাচানাচি করে এ সমস্ত যা হয় তার যার সঙ্গে কিন্তু ভক্তির বা বিশ্বাসের কোনো সম্পর্ক ছিল না তখন কিন্তু ওইটা ছিল ভক্তি বা বলুন বিশ্বাস বলুন বা তার সঙ্গে ঋতুবন্দনা বলুন যাই বলুন আপনি জেনে বলুন তার মধ্যে একটা রুচিপূর্ণ ব্যাপার ছিল অত্যন্ত সুন্দর একটা ব্যাপার ছিল এবং সমস্ত মানুষ খুব সহজে পার্টিসিপেট করতে এফাড়াও পাড়ার ব্যাপার ছিল না সার্বজনীন কথাটা এগুলো আমরা এখানে শিখেছি তখন এই আমাদের ভিসুয়াল জিনিস যদি বলেন তাহলে ভিসুয়াল আর্ট বলতে আমরা এইটি বুঝতাম যে এই প্রতিমা দুর্গাপূজা প্রতিমা কিংবা ওই দুর্গাপূজাটা আমাদের বেশি করতো না কারণ এটা তো প্রায় হাউসহোল্ড ব্যাপার সবচেয়ে বেশি হতো আমাদের ওইটা নৌকা পূজা নৌকা পূজাটা দেখেছি কিন্তু সেই একবার এমন একটা রেখাপাত করেছে কারণ এতদেবতা তো জীবনে একসঙ্গে দেখার আমার মনে হয় আপনারা কেউ দেখেছেন জানি না একসঙ্গে এবং কত তলা মানে আট দশ তলা আমরা দাঁড়িয়ে রোজ আমাদের কাজ ছিল স্কুল থেকে ফেরার সময় এই ঠাকুরের নাম মুখস্থ করা এবং সমস্ত তলায় প্রথমতলা থেকে শুরু করে সেই পুজো হলো সেই পুজোর সময় পুজো দেখতে পেতাম না কারণ কবে কখন পুজো হতো দেখতে পেতাম না তো স্কুলেই থাকতাম যখন আসতাম তখন হয় পুজো হয়ে গেছে কিংবা রাত্রে পুজো হবে অর্থাৎ এই দেখার হয়নি আমরা অন্য সময় ভিড় করে দেখতাম কিন্তু আমার ইন্টারেস্টটা ছিল পুজো নয় আমার ইন্টারেস্টটা ছিল এই মূর্তিগুলো যে কলকীয় আছে আজ পর্যন্ত আমার গেতে আছে সেটা মনের মধ্যে কাজে এই ভিজুয়াল দিক যদি বলা যায় এই একটা ভিজুয়াল দিক আর যেটা বললাম যে নাচের মধ্যে ওই মেয়েদের ভ্রামাই আর ছেলেদের নৌকো বাইছে কিন্তু আমাদের কাস্ট সোসাইটি তো কাজে আমাদের এখন থেকে আন্দাজ করুন প্রায় পঞ্চাশ বছর আগে মানে এখন তো মানে ভাবতেই পারা যায় না তখন আমাদের সময় অন্যরকম ছিল তো যে নমসূদ্র আমরা যখন চারপাশে নমসূদ্র পরিবেষ্টি আমাদের বাড়ি থেকে মাইল খানেক গেলে মুসলমান গ্রাম পাওয়া যায় কাজেই নমসূদ্র যারা তাদের সঙ্গে কিন্তু লিমিটেড মেলামেশা অর্থাৎ দেখা হলো ইয়ে হলো এই পর্যন্ত কথাবার্তা হলো তারা কিন্তু ঘরে উঠতে পারতো না ঘরে যদি কখনো উঠতো তাহলে ঘরে জিনিস হতে ফেলে দিতে হতো কাজেই তারা যদি কখনো কোনো নাচতো সেটাও কিন্তু আমরা দেখতাম আমরা কেমন নিতাম তার সেই জিনিসটা নেওয়ার মধ্যে কত একটা জায়গায় মনে হতো মানে আমাদের আমাদের শিক্ষা থেকে কেউ বলে দেয়নি কিন্তু এটা মনে হতো যে এটা বোধ এটা ছোট লোকের ব্যাপার কাজে এটা আমাদের করা উচিত না এই জিনিসটি আমাদের মানে মাথায় ঢোকানো ভিতরে এমন ভেতরে এমনভাবে ঢোকানো কেমন করে ঢুকেছে জানি না কিন্তু ওইভাবে ঢুকেছে যে এটা আমাদের করতে নেই কাজে ওরা যে সমস্ত গান গাইছে আমার ভালো লাগলেও আমি প্রকাশ্য ছিল তার মধ্যে একজন একটা লম্বা আলখালদার মতন পড়তো মাথায় একটা পাগড়ি দু হাতে দুটো চামড় নিয়ে নেচে নেচে গান গাইতো আর বাজিয়ে রা থাকতো দুহার মানে বসে থাকতো চারপাশ সমস্ত রাত ধরে চলতো একজনে গাইয়ে আর দুহার রেখা সে পদ্মপুরাণ এই মনসা ভাষণের কাহিনী বা এই সমস্ত কিছু বলে যেত চাঁদসাগর মহিলা ইয়ের কাহিনী অপূর্বশে তার সুরের আর মাদকতা এত প্রচণ্ড ইয়ে ছিল যে আমি রাত্রে ওই সবাইজন ঘুমিয়ে যেতো আমার ছেলে ছেলেমান আস্তে আস্তে উঠে উঠে পালিয়ে সে লুকিয়ে মানে ওই বেড়ার ফাঁকে লুকিয়ে দেখতাম কিন্তু ওদের সামনে যেতাম না পাচে আবার হয়ে যায় বাড়িতে সেদিন লুকিয়ে লুকিয়ে অনেক হাত উঠে শুনতাম আবার আস্তে চলে ওই পদ্মপুরা শোনার একটা নেশা ছিলাম তো এই সমস্ত এই হচ্ছে পরিবেশ আমার মিউজিকের পরিবেশ যদি বলা যায় তো এইগুলো নৌকো যাচ্ছে সব সময় নদীর পারে বাড়ি কাজে নৌকো চাষি মানে মাঝিরা গান গাইতে গাইতে যাচ্ছে ওই গানগুলো আমাদের আমার কানে মানে লেগে থাকত এইটা হচ্ছে মিউজিক্যাল যদি বলা যায় ব্যাকগ্রাউন্ড কিন্তু বাড়িতে সেই গানগুলো গাইতাম না এটা হচ্ছে মাঠে গিয়ে এই সমস্ত গানটা যদি পছন্দ হতো মাঠে গিয়ে গাওয়া হতো বাসি বাজে মাঠে গিয়ে বাড়িতে না। তারপরে সেই পুরনো আমলে হরিমতি আঙ্গুরবালা এই সমস্ত গান সব হতো আর কি এইসব আব্বাস উদ্দিন হ্যাঁ সেই সব গানের একটা আরো ছিল কি সব সেটা আমরা পরে শুনি সুর তো নিজের কিন্তু নিজের গাওয়া গান মানে আছে বা এটা একটা বিশেষ গুরুত্ব আছে সেটা জানতাম এই হলো আমাদের মোটের উপর গানের ইয়ে এইটা এটা কোন বয়স এটা ধরো এইটা ধরো এটা আমার প্রায় কুড়ি ২২ বছর পর্যন্ত আমার এই করতে করতে করতে তার মাঝখানে আমার লাইফের অন্য ব্যাপার হচ্ছে সেইটা এখানে বলার দরকার নেই আমি বাড়ি থেকে পালিয়ে চলে আসি পালিয়ে আসি আমি প্রায় ১৮ বছর আঠারো বছর হয়নি তখন আমি মাইনর যার জন্য লুকিয়েছিলাম পালিয়ে পালিয়েছিলাম নাম পাল্টে পাল্টে ছিলাম পাল্টাতে পাল্টাতে এই নামে এসে আমি আটকে গেলাম কারণ এইটাতে তখন ছবি আঁকা শুরু হয়ে গেছে বুঝলেন ছবি আঁকা শুরু হয়ে ছবি আঁকাও কিন্তু আমার এই পাঠশালায় ছবি আঁকতাম তারপরে আর ছবি আঁকিনি আচ্ছা এটা কত কারণ আমি বয়স আমার তখন ওই 22 বছর আমি যখন ছবি আঁকি প্রথম মানে ফার্স্ট ছবি ছবি আঁকলাম এবং ছবি এঁকে মনে হলো আমি ছবি আঁকতে পারি সেই তখন আমার বয়স বোধহয় 24 অর্থাৎ মানে বোধহয় 24 বলছি 1941 না 41 42, 43 <19> 41 43 নরমাল 43 আমি সিলেটে টুকটাক কাজ মানে বাচ্চা বাচ্চারা লোকেরা করছে আমি শেষ করতাম আর কি মানে ওই নানা রকমের রাস্তায় সব সাইন থাকে সেগুলো কন্ট্রাক্ট নিতাম নিয়ে সেগুলো করতাম এবং সেগুলো না সে পলিটিক্স করত অর্থাৎ লেবার আন্দোলন করত আর আমার ভাই সব কলেজে পড়তো মামা ভাই কাজী তাকে একটু জানি এই কাগজ দেওয়া ম্যাগাজিন দেওয়া এইসবগুলো করত। সেই সূত্রে ভদ্রলোকের সঙ্গে আলাপ হয় তো ওই যে অনেক বারফারটাই কথাবার্তা বলেছি আর কি সে হয়তো বলেছে যে মানুষ কি না করতে পারে বলেছি চলেছি অনেক সময় যে মানুষ চেষ্টা করলে শখ করতে পারে চেষ্টা করতে না করতে পারে কোনো কাজ নেই তো ওই দুর্বল মুহূর্তে হঠাৎ আমাকে বলে আপনি আমাকে একটা ছবি আঁকে দিন তো মফসল শহর তো যেহেতু ওইসব সাইন পেন্টিং এর কন্ট্রাক্ট নিয়েছি তাতে ধারণা যে আমি ছবি আঁকতে পারি এটা মহাসলের ব্যাপার কিন্তু এমন লাউকুমরা তো নিশ্চয়ই ভালো আঁকতে পারি স্কুলে খুব ভালো করতাম তারপর পরে আমি আর ছবি আঁকিনি তাহলে ঠিক আছে হ্যাঁ দিয়ে দেবেন তো ও আমাকে দেখি ফর্টি একটা স্টালিনের ছবি এনে বলে আপনি আমাকে একটা বড়ো করে ছবিটা এঁকে দিন তো তা আমি তো নিয়ে চলে গেছি নিয়েই তো মুশকিল পড়ে গেছি ছোট ভাই বোনের সামনে বলেছি এদিক দিয়ে তোর প্রেসই গেল একেবারে কোনোদিন আঁকিনি এত বড় ছবি কি করে আঁকি কাজে সেই ছবি নিয়ে বাড়িতে চলে গেলাম এবং তিন দিন প্রায় দরজা বন্ধ করে চার কোল টাকল দিয়ে বিরাট কান সেই ছবি গোল করে ওকে পাঠিয়ে দিলাম নিয়ে মনে মনে ভাবলাম এটা যে নিয়ে গিয়ে ভাববে কেমন আর্টিস্ট আর বলবে না কেমন তারপরে একদিন একটা অনুষ্ঠানে পয়সা তোলা হবে তেমনি সময় আমাকে হঠাৎ নিয়ে যে আপনি যাবেন আমাদের ফ্যামিনের জন্য টাকা তোলা হচ্ছে একটু গানের অনুষ্ঠান হবে আপনি শুনতে আসুন সেইখানে গিয়ে বসেছি আমি তার সাধারণত একটু আমি স্বভাবগতভাবে একটু সাই কাজে আমি লাস্ট বেঞ্চেতে বসেছি আর ওটা স্কুলে অনুষ্ঠান হয়েছিল কাজে একেবারে শেষের দিকে ওই একটা স্টেজ তারপরে কিছু ছবি আর নানা রকমের মানে ন্যাশনাল গান্ধী আছে আজাদ আছে তারপরে তখন চিয়াঙ্কাই শেখ তো ন্যাশনাল লিডার মানে চাইনিজ ইয়ে আমাদের অ্যালাইট ইয়া আছে তারপরে রুজ আছে এই সমস্তগুলো আছে আর মাংস তুঙ্গের ছবি আছে স্টালিনের একখানা ছবি আছে তো এই অন্যান্য ছবিগুলো কার আঁকা প্রথম তখন জানতাম না পরে জেনেছিলাম তার মধ্যে স্টালিনের ছবি আছে তো সেইটি আছে ছোটো খাটো ছবি হঠাৎ একজন উঠে অ্যানাউন্স করলে যে আমাদের এই ফ্যামিনেশ বাংলাদেশে দুর্ভিক্ষ হচ্ছে বাংলাদেশে তখন দেড়শো টাকা চালের মতো আমাদের বারো টাকা চালের মতো তফাৎ হচ্ছে এখানে আমরা ফেমিন কী জিনিস জানি না কাগজে পড়ি রেডিওতে শুনি তাই আমাদের কাজ হচ্ছে এই ফ্যামিনের টাকা তোলা যে যা পারেন যার যা ক্ষমতা সে সব দিক দিয়ে সেইটা করলেই আমাদের ফেমিনকে সাহায্য করা হবে অর্থাৎ যিনি গান গান তিনি গান গাইলেই আমরা পয়সা তুলবো যিনি ছবি আঁকতে পারেন তিনি ছবি এঁকে ফেমিনের এটা দেখান তাহলেই আমরা লোককে জানাতে পারব যে ফেমিনটা কীরকম কী মানে বিভৎস ব্যাপার এইটা এইটা ইয়ে করা এইখানে যে আমাদের আর্টিস্টের দরকার আমাদের গাইয়ের দরকার আমাদের নাচিয়ে দরকার এইসব বলে একজন লেকচার টেকচার দিলেন এই যে ছবিটবি দেখছেন এই আমাদের আর্টিস্টদের করা এই একখানা ছবি দেখছেন এই আমাদের ভাবছেন কলকাতা থেকে আনা তা নয় এখানকার এই আর্টিস্টের ছেলে এরকম করেছে একই জীবন্ত ছবিটবি বলেই আর দামার নাম করতেই আমার কেমন লং টম খাড়া হয়ে গেলেন আরে আমার ছবি কিন্তু আমি তো অনেক বড় ছবি এঁকেছি এত ছোট হলো কি করে মানে আমার পার্সপেক্টিভ সেন্স পর্যন্ত নেই এত দূর থেকে যে ছোট লাগে ওই সেন্স পর্যন্ত নেই তখন মানে আপনার ছবি আপনি আমি চিনতে পারছি ওরা কিন্তু আমার তখন তাকিয়ে সত্যি তো খুব জীবন্ত লাগছে কিন্তু এত ছোট হলো কি করে আমি তো বড় ছবি এঁকেছি বিরাট এক শিল্প পরবর্তীকালে যখন কাছে গেলাম কাজের দিনে সত্যি তো আমারই ছবি উৎসাহ হয় না ওই যে উৎসাহটা হলো তারপর থেকে ওরা ভীষণ উৎসাহ দিতে লাগলো গান শুনলাম দু ওই তারপর যাই হোক এটা আমার ইয়ে গেল তারপরে গান শুরু হলো দুজন ইয়াংম্যান গান গাইলো খুব সুন্দর দেখতে এবং বলিষ্ঠ চেহারা এবং একজন মহিলা দারুণ গলা ফেমিনের গান টান গাইল লোকসঙ্গীতের সুরে দেখা গেলো যে আমাদের জানাশোনা সুর সেই ভাটিয়ালি সুর আর এই সমস্ত সেই নৌকা বাইচ আর নৌকো বাইচের নৌকো টুকো বাইলো করলো এসব করে ফেমিনের গান গাইছে বাংলা দুর্ভিক্ষের গায়েন একটার মধ্যে একজন হেমাঙ্গ বিশ্বাস একজন নির্মল চৌধুরী আরেকজন শান্তাসের এই তিনজনের গান শুনলাম পরবর্তীকালে তাদের সঙ্গে আলাপ হলো এবং তাদের একজন হয়ে গেলাম আর মানে কয়েকদিনের মধ্যেই আর কি দাদার মাস খানেকের কিন্তু আমি যে গান গাই সেটা জানতো না আমি ছবি আঁকি সেটাই সবাই আমাকে ছবি আঁকতে আঁকতে গান গাইতাম তাতে হেমঙ্গ বিশ্ব দলের আরেকটি আসছে আপনি আমাদের এখানে ফলে দিনে আমি ছবি আছি আর রাতে ওদের সঙ্গে গান গাইছি এখন সেই এখন সব দরকার এখন গান গাইতে পারবো না যে সেই সমস্ত গান গাইতাম ছবিটা হচ্ছে অতএব আমি সব ছবি আঁকতে পারি কাজেই যারা আমাকে ধরেছিল তারা কিন্তু সব কমিউনিস্ট পার্টির লোক সেই সময়কার এবং সেই মানুষগুলো কিন্তু ভীষণ অনেস্ট আমি তখন যে মানুষগুলোদের দেখেছি যার সঙ্গে আজকালকার কমিউনিস্ট পার্টির লোকেদের কোনো সম্পর্ক নেই কোনো মিল নেই কিন্তু সে অন্য একটা ফ্যামিলির ব্যাপার ছিল সে মানুগুলোকে দেখে ভীষণ শ্রদ্ধায় মাথা নীতি হয়ে যেত যে খালি স্যাক্রিফাইস করে যাচ্ছে স্যাক্রিফাইস করে যাচ্ছে এই আর আলসার তার টিভি তার ইয়ে সমস্ত কিন্তু দেশের কাজ করার জন্যে এবং লোকে গালাগাল দিচ্ছে যাচ্চারা ইয়ে ইয়ে করছে ওদের সঙ্গে কোনো ভ্রুক্ষেপ নেই ওরা কিন্তু একেবারেই মানে কী বলে দেশের জন্যে ইয়ে দিচ্ছে তো সেই মানুষ যখন এসে আমাকে বলছে তখন আমি তাতে কথা ফেলতে পারছি আমি চেষ্টা করছি না সত্যি আমার কিছু করা দরকার আমি মরিয়া হয় তখন ছবি আঁকবার চেষ্টা করছি তখন কি আঁকব সেই বিষয়বস্তুটা ওরা বলে দিচ্ছে যে এই মনে করুন এই মজুদার এই করে ফেললো তো সেটা ওরাও যেভাবে বুঝতো কারণ ছবির ল্যাঙ্গুয়েজ তারা জানে না আমিও ছবির ল্যাঙ্গুয়েজ জানি না কিন্তু তারা একটা কথা বলতে পারে কিন্তু সেটা আঁকতে পারে না আমি আবার সেটা এঁকে ফেলতে পারি ওই পর্যন্ত তো আমার সঙ্গে তার তবা কিন্তু ওটা যে রিসেন্টলি তুমি এই যে বৌধায়ন চট্টোপাধ্যায় এরা একটা স্টেটমেন্ট দিয়েছে আমরা জানতাম যেটা এই মজুদাররা ধান মজুদ করে ফেলেছে যার ফলে লোকেরা খেতে পারছে না এবং সেই মজুত করাটা এমনি তো নরম হাতে হয় না হাতে যদি আঙুল থাকে মানে নখ থাকে যাতে যথেষ্ট মানে রক্ত রক্ত বিয়ে করতে পারে কিমচে তেমনি করে সেই হাত যেন ধানের গোলা এবং যার ফলে তারা যাচ্ছে এবং কাগজে রেডিওতে যা শুনতাম ওই সমস্ত আঁকতে এই হলো আমার ছবি আঁকা আপনি মানে আমি জীবনে না আমি ফেমিন দেখেছি চিত্তপ্রসাদের ছবি সুনীল জানার ফটোগ্রাফ জৈনুল্লা ছবি এই হচ্ছে আমাদের ফেমিন দেখার দিয়ে আর ফ্যামিনের রেসিডিও যদি বলা যায় কিছু বলা যেতে পারে যে আমি যখন নাইনটিন ফোরটি থ্রিতে ফোরটি কলকাতায় যখন অ্যান্টিফেসিস্ট রাইটার্স কনফারেন্স হলো তখন আমি এখানে এলাম কিছু ছবি এবং গান গাইবার জন্যে তখন নির্মল অসুস্থ হয়ে আছে এখানে কলকাতায় সেই সময় আসবার সময় যে সুরমা মেইল বলে একটা ট্রেন ছিলাম পাথারকান্দি থেকে করিমগঞ্জ করিমগঞ্জ থেকে উঠলাম এবং সোজা আমি একবারে কলকাতায় এসে নামলাম সেই কলকাতায় আসা তার আগে ছেলেবেলায় এসেছি কিন্তু প্রথম আসা এসে আমি যখন এই ট্রেনে যখন সেই ইয়ের দিকে গোয়ালন্দের পরে যখন ট্রেনে দেখেছি তখন দেখলাম ওই দিন সিরিবাল কিছু ফ্যামিন ওই রকম যা ছবিতে দেখতাম কিছু লোক ট্রেনে যাচ্ছে আশপাশে বসে আছে কিন্তু তখন প্রায় একটা দুটো প্রায় দেখা যাচ্ছে না আসলে কাগজে আমরা তখন শুনতাম যে ফ্যান দাও ফ্যান করছে এবং তারপরে এসে গান শুনেছি এখানে যতীন্দ্র মৈত্যের গান তাতে এসব ফ্যান দাওয়া কথা রয়েছে যারা প্রত্যক্ষ ছিল তারা বলেছে এই কাণ্ডটি হয়েছে কিন্তু আমি সেটা কিন্তু আর কিছু দেখিনি আমি আমরা এসে দেখেছি খালি দেয়াল দেওয়া যে কলকাতার মধ্যে সব জায়গায় একটা কী বলে এগুলোকে সব বাফার ওয়াল সমস্ত করে সে এন্ড বম একটা কী বলে কি ওয়াল নেওয়া ছিল আর ট্রেন্স করা আছে নানা জায়গায় কিন্তু ফেমিন মানুষ তার সেই খুব রেয়ার তখন আর তখন প্রায় মরে গেছে সাপ জায়গায় গেছে কাজে ফেমিনের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই কিন্তু আমরা অন্য যখন ফেমিন হতো যেমন আমরা ঘুরে বেড়িয়েছি ফেমিন প্রচার করতে একমন ধান দিলে তখন এক পর নুন পেতাম মানে এক পো মানে হচ্ছে ওয়ান ফোর্থ অ্যাপ বুঝলেন মানে এক কিলো ওয়ান পাওয়া যেত একমন ধান দিলে কারণ কাজে আমাদের কাছে নুনের আমরা এই দিনের পর দিন প্রায় মাসের পর মাস নৌকোর উপরে বিনা নুনে খাবার খাচ্ছে এবং গায়ে জল হয়ে যাচ্ছে আমি নির্মলেরা সবাই যারা আমরা প্রচার করছি আমরা নুন পাচ্ছি না আমাদের সংকট হচ্ছে অন্যদিক দিয়ে কিন্তু আমরা চাল আমাদের কাছে ভীষণ ফার্স্ট ক্লাস চাল হচ্ছে বারো টাকা সেইটাও সেই সমস্যা নেই কিন্তু এইসব জিনিস এইদিকে যেত যে এই হচ্ছে সবটাই কিন্তু আমরা যাচ্ছি কারণ তখনও তো ব্রিটিশ আমল এবং যদিও এখানেও লিগ মিনিস্ট্রি ওখানেও লিগ মিনিস্ট্রি ওখানে বলতে সাদুল্লাহ মিনিস্ট্রি আর এখানে হচ্ছে সরাবর্তি মিনিস্ট্রি সৌরা মিনিস্ট্রি ছিল কাজে দুটোই কিন্তু এটাও লিগ মিনিস্ট্রি ওটাও লিগ মিনিস্ট্রি কিন্তু দুটোর মাঝখানে কর্টন ছিল কাজে কিছুতেই ওই বর্ডারে থেকে চারটা পাচার করলেই কিন্তু এখানে মানুষ বাঁচতে পারে বা কুমিল্লাতে মানুষ বাঁচতে পারে কিন্তু এখানে টাকা ওখানে টাকা চাল জলে ফেলে দিল তবুও কিছুতে এদিকে দিতে দিল না এবং অনেক তার নতুন ধান তুলবে বড়ো ধান তুলবে সমস্ত ধান জলে ফেলে দিল এরকম আছে অনেক লোক ন্যাশনাল সে সাহেব হয়ে গেল মানে সে সে গোলা খালি করার দিয়েছে খানসা গেল রাতারাতি এও দেখেছি কিন্তু এইটা হয়নি এটা হচ্ছে ফেমিনের ওই দিক কিন্তু আমরা যেটা দেখতাম প্রত্যক্ষভাবে যদি কিন্তু ফেমিনের ওই কাগজের মারফত এইসব শুনে প্রায় ইমাজিনারি ফেমিন দেখা আর এই সমস্ত গান বানানো যা কিছু সমস্ত প্রায় ইমাজিনারি যেটার পরবর্তী রিজাল্ট হচ্ছে আমার পরবর্তীকালে আমি যখন আস্তে আস্তে আমি ঢুকলাম সত্যিকার বলতে গেলে সঙ্গীত জগতে আইপিটিএ করতে করতে যখন আরও ভিতরে ঢুকলাম অর্থাৎ প্রোপাগ্যান্ডা ছেড়ে যখন সঙ্গীতের ইয়েতে ঢুকলাম তখন এই জিনিসটা যে খারাপ দিকটা আমি আস্তে আস্তে যে কেন ইমাজিনারি জিনিস করার ফলেই এই জিনিসটা হলো এটা যে সত্যিকার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের ছিল না তার থেকে সৃষ্টি হয় নি বা আমরা যারা করছি তার থেকে সেই সৃষ্টি সেইটা আমাকে ডিরেক্টলি আঘাত করেনি আরেকজনের আঘাত হয়েছে সেইটা দেখে আমি অনুমান করছি তার থেকে এক ধরনের হয়েছে আমি এটা বলছি না যে সবসময় আমাকে কিছু প্রকার ইয়ে করতে গেলে আমাকে দেখতেই হবে এমন নয় কিন্তু বেশিরভাগ লোককে বোধ হয় অভিজ্ঞতা সঞ্চয় না করলে অনেক জিনিসের না করলে বোধ হয় অনুভূতিটা প্রকাশ করা যায় না এবং অনেক ব্যাপারই ঠিক হয় না শিল্পের আমি এসে দেখলাম নাটকটা হয়েছিল জবানবন্দি সেটা কিন্তু সেই বিজন ভট্টার ফেমিনের উপরে জবানবন্দি নাটক কিন্তু আমরা ওইখানে করে ফেলেছি করে ফেলেছি আমরা কিন্তু ফেমিন দেখি। ওই ইমাজিন করেছি এইভাবে ফেমিন হয় আমরা ফেমিন সাজিয়েছি ওখানকার মেয়ে সেই মেয়েরা এখানে কলকাতায় আছে সেই দুটো মেয়ে আমার মনে আছে একটি শান্তা সেনের বোন তার নাম হচ্ছে ইলা আর একটি হচ্ছে চঞ্চ অঙ্গিরা শর্মার বোন হচ্ছে তার নাম হচ্ছে পুরবি সে তার সঙ্গে দেখা হলো রিসেন্টলি গিন্নি বান্নি লোক এরা সব ফসা টকটকে সুন্দর দেখতে এরা সব বাচ্চা বাচ্চা মেয়ে সাত আট ন বছরের মেয়ে আমার কাজ ছিল ওদের উপর ওদের রং করা মানে ফেমিন স্টিকেন বানানো আমাদের মেকআপের রঙ লাইকনার নয় আপনাদের মতন আপনারা যেরকম লাইকনার সাইকনার সব ব্যবহার করেন না সব ইয়েতে মেকআপ করার জন্যে আমাদের ছিল তামাকে টিকা আর চুন ক্লিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক মানে তামাকের টিকা হচ্ছে তামাক খায় গোল গোল টিকা আর চুন আছে হোয়াইট আজ ওই মেয়েটিকে তাকে বললাম যে জামাটা খুলিয়ে তাকে সমস্ত গা মাই টিকাটা গষে দিলাম কালো করে দিলাম দিয়ে ওই হাড় বার করার জন্য পাঁচ রাতে চুন দিয়ে দাঁড় দিয়ে দেওয়া হচ্ছে কঙ্কালের মতো বার করে এইটি হচ্ছে আমাদের মেকআপ মুশকিল আমরা তো মনে মনে ভাবতাম দারুণ এফেক্ট হচ্ছে কিন্তু এখন আপনি যদি আপনি আমাকে করেন তাহলে মুশকিল কারণ এই জন্য হঠাৎ একদিনে হয় না আস্তে আস্তে আস্তে ডেভেলপ করে জিনিসটা আমি গ্রো করে কাজে আমি এখনকার দৃষ্টিভঙ্গিতে যদি আমি ভাবি তাহলে আমার লজ্জা লাগে কিন্তু তখনকার মধ্যে যে জিনিসটা ছিল আমরা অনেক কাজ করেছি যেটা হচ্ছে ইমোশনের তাগিতে আইডিওলজির অনেক ক্রুড কাজ করেছে অনেক ক্রুড কাজ যে সমস্ত গান এখন আমাকে আমি সত্যি যদি আপনি বলেন আমার লজ্জা লাগে গাইতে কিন্তু তখন ইমোশনের তাগিদে মনে হয়েছে আমি নিজেই খেলে ফেলছি যেমন একটা কথা বলি আমি একবার বলেও ছিলাম জানো কিনা এটা একটু অবান্তর হয়ে যাচ্ছে হয়তো না না বলুন যে ফেমিনের সময় আমরা ইমোশনটাই আমাদের কাছে বড় লোকে বুঝলো কি বুঝলো না এটা সেকেন্ডারি আমরা এইখানে নির্মল এখানে কলকাতায় এসে একটা গান শিখে গেছে ভূকা হেয়ে বাঙ্গালের সাথে ভূকাহে বাঙ্গাল পরের লাইনটা আমার মনে নেই কিন্তু তখন আমরা খুব গাইতাম আমার কিছু মনে নেই আমার তো গানটা শুনে আমরা মুগ্ধ কিছুটা বুঝতে পারছি কিছুটা বুঝতে পারছি না শহরে থাকার জন্য দু হিন্দি বুঝতে পারতাম কিন্তু তার বেশিরভাগই বুঝতে পারতাম না এবং অনেক হিন্দি গান গাওয়া হতো বা উর্দু গান গাওয়া হতো তার আমাদের গাইয়ে যারা তার কেউই তার নাইনটি ফাইভ পারসেন্ট বুঝতে পারতাম মানে বাংলা মতো উচ্চারণ করতো করে সেই গানগুলো গাওয়া হতো এবং কিছু বুঝতে পারতো না মনে হতো ওই হাত ঘুষি বাগানোটাই সবচেয়ে বড়ো কার ছিল এই করে করে গানটা গাওয়া হতো তো সেইভাবে যখন একটা গান ছিল ভুকা হায় বাঙ্গালের সাথী ভুকা বাঙ্গাল মানে গানটাই আমি তো মেকআপ টেক লাগিয়ে কালো করে শুরু করেছি ইয়ে গান শুরু করেছে নির্মলের বাড়িতে নির্মল চৌধুরীর বাড়িতে আর যেহেতু নির্মল চৌধুরীর বাড়িতে নির্মল গান গাইছে না নর্মালি নির্মল লিড করতো কারণ ওর গলা এতোই জোর সেখানে আমি লিড কর ইয়ে করছি নির্মলের বর্তমানে গানগুলো আমি লিড করতাম নির্মলের বাড়িতে আমি করছি নির্মলের বাবা বসে আছে সামনে নির্মল তদারক করছে লোকজন আসছে গান থেকে চারপাশে বর্ষা আর ওদের অঞ্চলে কিন্তু সব জলে নির্মল বর্ষার সময় স চারদিকে জল থাকে নৌকো করে লোক আসে তো চাষিরা বসে আছে গান শুনছে তামাক নিয়ে খাচ্ছে এবং গান শুনছে আর ওদের মণ্ডপ যেটা যেখানে পুজো হয় একটু কম্পারিটেবলি উঁচু ওটাকে আর নিজেরাই গাইছে নিজেদের চোখ দিয়ে জল পড়ছে মানে যতটাই বুঝতে পারছি ততটাই কিন্তু একেবারে আবেগে হয়ে যাচ্ছে তা গানটার গাওয়ার পরে মনে হলো দারুণ ফ্ল্যাট করে দিয়েছে সবাইকে লোকে কিন্তু শুনছে নির্মল দাঁড়িয়ে শুনলো শুনে দৌড়ে এসে আমাদের রিপোর্ট করছে এই সম্পনাশ এই গান আর কোনো দিন নয় তার মানে বলে কি শুনেছো কি কাণ্ড হয়েছে আমি পিছনে দাঁড়িয়ে আছি দাড়িয়ে রিমার্ক শুনছি যে কে কী চাসিরা কি রিমার্ক করে তখন একজন চাষি আরেকজন চাষিকে বলছে গান যেই শেষ হলো কিতা বুঝলাই বা মানে একটা সিলেটে ল্যাঙ্গুয়েজে বলছে সিলেটি ডায়ালেক্টে মানে কি বুঝলে আরেকজন বলে ও তো হিন্দি গাইলো বলে হ্যাঁ হিন্দি তো কইলো কত কইল কিতা মানে মানেটা কি আর মানে কথাটা কি বলে কইল বাঙালরা বুকা মানে আছে সিলেটে বোকার বলে না বুকা বলে মানে ওইকোনা লিখতে গেলে মানে বলবে কিন্তু উকার বোকাটা বলবে না বলবে বুকা তেমনি চোর বলবে চুর ঠিক আরকি বললে বাঙালরা বোকা বুকা আর বাঙাল বলতে সিলেটে বলে কিন্তু মানে আসলে বাঙাল কথাটা এখানে সে ইনফিরিয়ারকে বাঙাল মিন করছে অর্থাৎ সব বাঙাল কথাটা শব্দে যেমন ওয়েস্ট বেঙ্গলের লোক যখন বাংলাদেশ মিন করে তখন ওয়েস্ট বেঙ্গলের লোককে তারা মনে করে ইস্টবেঙ্গলের লোক ইনফিরিয়ার ইস্টবেঙ্গলের লোকেরা আবার শিডিউল কাস্ট লোকদের মনে করে ইনফিরিয়ার অর্থ তারা বাঙাল শিডিউল কাস্ট মনে করে তার চেয়ে ইনফিরিয়ার হচ্ছে মুসলিমস অথব ওরা বাঙাল কাজেই সে যখন গালাগাল দেয় বা কাউকে বলে কেউ খারাপ কাজ করছে হ্যা বাঙালির মতন করছিস তখন কাউকে বলবে তার মানে মুসলমানদের কখনো কোনদিন আর হিন্দি গান গাইনি কিন্তু গানের মানে এইভাবে হতো তার কারণটা হচ্ছে সেখানে আমাদের জিনিসটা ছিল কি ওই ইমোশন জিনিসটা ইমোশনটা যার কোন বাঁধ নেই বন্ধনহীন ইমোশন আমাদের নেতারা বলে দিলেন যে এই কাণ্ডটি হয়েছে বা কাগজে লেখা হয়েছে এই দেখেছে আমরা দেখে চালিত হলাম এটাকে শিল্পে কথাটা কিভাবে বলতে এটা কথাটা আসেই একটা ঘটনা সেটার যে শিল্পের রূপ কি হবে ফেমিনটা কিভাবে শিল্পে দেখানো হবে গানে কিভাবে দেখানো হবে নাটকে কিভাবে দেখানো হবে এই চিন্তাটা তখন আসেনি এই চিন্তাটা বহু পরে এসেছে বহু পরে আচ্ছা না তাহলে আপনি যখন বা তখন তো নবান্ন দেখল নাটক দেখলাম এর মধ্যে একটা অর্থাৎ শহরে আমরা যে ফেমিনকে দেখছি সেইখানে যে সাংস্কৃতিক চর্চা হচ্ছে বা শিল্পের যে চর্চা হচ্ছে বা এই শিল্পের যে সম্বন্ধে ভাবনা চিন্তা যা যতটুকু এসেছে গ্রামে তো মশলে এটা আশা করা যায় না তার ইয়েটা কম হবে তুলনায় কাজে আমাদের যে মান সেই মানের তুলনায় কলকাতা অনেক বেশি অগ্রসর কাজে আমাদের তুলনায় এটা একটা দারুণ ব্যাপার একটা ক্লাসিক ব্যাপার কিন্তু আমি যখন কলকাতায় এসে বসবাস করলাম এবং যখন আমিও এইটার পার্ট পার্সেল হয়ে গেলাম এই প্রসেসের তখন এইটার তো আমি একজন ইয়ে হয়ে গেলাম তখন এইটাকে দেখার সুযোগ আমার হলো তখন তো আমার স্তর থেকে নেমে আমি এই স্তরে এসে গেলাম এই স্তরে এসে যখন আমি এই স্তরকে বিচার করলাম তখন দেখলাম এটাও কিন্তু কিন্তু শহর মফল শহর থেকে আর একটা মেট্রোপলি অনেক বেশি তফাত তার বিহেভিয়ার তার ফুড হ্যাবিট তার সমস্ত কিছু তার টাইমিং সমস্ত কিছুর মধ্যেই এদের কাছে যান্ত্রিক মনে হবে এর সবচেয়ে বাড়াবাড়ি মনে হবে কিন্তু এর মধ্যে তার একটা ইয়ে আছে তো তো ঠিক এইভাবে সেটা হয়েছে কাজেই আমরা যখন ওখানে নাটক করেছি সেই নাটকের বোধ থেকে তো নাটক করিনি যখন জমানবন্দি করেছি সেখানে নাটক নির্মলক অ্যাক্টিং করেছে আমি অ্যাক্টিং করেছি আর ওখানকার এমএলএ ছিলেন করুণা সিন্ধু রায় তিনি বাবার পাঠ করেছেন এবং যে ডায়লেক্টে পাঠ করেছে সেই ডায়ালেক্ট সম্বন্ধে আমরা কিছুই জানি না নির্মল যা শিখে গেছে সেইটি আমাদের শিখিয়েছে যেটা নির্মলে জানে না ভুল উচ্চারণ মানে ডায়লক্টটা হচ্ছে বসিরহাটের অঞ্চলে ডায়লক্ট বুঝলেন সেইটা নির্মলও ভালো জানে না কাজে সে একদিন দুদিন এখানে রিহার্সেল দেখেছে তাই শিখিয়ে তারা গিয়ে আমাদের শিখিয়েছে কাজে বুঝতেই পারছেন জিনিসগুলো কেমন এবং সেই তারও কোনো স্টেজ সেন্স নেই আমাদের কারোই কোনো স্টেজ সেন্স নেই কিন্তু ওই যেহেতু স্টেজ আছে ওইদিকে তাকিয়ে বলতে হবে গলা চড়িয়ে বলতে হবে গলা চড়িয়ে বলা হয়েছে চাচি বলা হয়েছে আর আমাদের সম্বল ছিল কান্নাকাটি করা হেমিনদের করতে গেলে যা কিছু দেখানো দরকার আট করা সেইটি আমরা যতটা সম্ভব করেছি